বাংলা মানবতা সমাধান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 सुप्रिय दर्शक श्रोता पृथ्वी जे प्रंत बसे पीस टी देखें अपना प्रत्येक और मुबारकबाद बंधुगण हमें धारावाक आलोचना करविरा गुणा के लिए जाते अजान अवज्ञाए अवहलए छड़िए पड़ा कबिरा गुणा के सतर्क होते कारण आक्षेप लागे एक चिंता कर ले आतके उठते हैं भय प्रकम्पित होते कारण আমাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত কোনটি কবিরা গোনা এবং কোনটি দ্বারা নিজেকে ধ্বংস করে দিচ্ছি দুনিয়া এবং পরকালকে বরবাদ করে দিচ্ছি সুতরাং বন্ধুগণ আমরা জানার জন্যে এবং জেনে নিয়ে কবিরাগুনা থেকে বত থাকার জন্য আমাদের এই উদ্যোগ জানলে হয়তো আমরা অনেকেই কবিরাগুনা করতাম না আর জানার জন্য আমাদেরই এই উদ্যোগ আমাদের পরস্পরের আলোচনা আমরা নিজেরা শুনবো বুঝবো এবং অবশ্যই কবিরাগুনার পরিচয় এর অপকারিতা এবং যেভাবে আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে বিষয়গুলো থেকে আমরা সবাই সজাগ হয়ে অপরাধ থেকে দূরে থাকবো আল্লাহ সফান আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে কবিরাগুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আজকে একটি কবিরাগুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই যে কবিরা গুনা একটি অপরাধ যদিও বটে কিন্তু এর সাথে আরো দুইটি অপরাধ জড়িত থাকে এর দ্বারা সমাজের স্বাভাবিকতা ধ্বংস হয় পরস্পর শত্রুতা বাড়ে হারাম করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল হারাম করেছেন বড় অপরাধ বলে ঘোষণা করেছেন এর মাধ্যমে একটি মানুষের জীবিত মানুষকেই যেন হত্যা করে ফেলা হয় আমাদের সবাইকে এই অপরাধ থেকে দূরে থাকার করা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো আর ব্যক্তি যখন চুগল কুরি করবে একজনের কথা আরেকজনের কাছে লাগাবে সত্য আর মিথ্যা বলবে ন্যায় আর অন্যায় বলবে ভালো আর মন্দ বলবে তখন যদি অসত্য কথা একজনের পিছনে বলে তা হবে অপবাদ আর যদি সত্য কথাই ব্যক্তির অগুচরে আরেকজনের কাছে বলে বেড়ায় লাগায় তাহলে করবে গিবত তাই চুগোল করি একজনের কথা আরেকজনের কাছে লাগানো এর মাধ্যমে ব্যক্তি যেমন একসাথে দুই প্রাণের পরিচয় দিচ্ছে হয়ে যাচ্ছে দ্বিমুখী হয়ে যাচ্ছে ঠিক এমনি ব্যক্তি আবার অপবাদ দিচ্ছে আবার কখনো গীবত করে বেড়াচ্ছে বন্ধুগণ আজ বিভিন্ন ভাবে আমাদের মাঝে এই জিনিসটি ছড়িয়ে পড়েছে আমরা এই তিনটি বিষয়কে আলাদা আলাদা আলোচনা করব যদি ওই তিনটি বিষয় একই সূত্রে গাথা আর এর মাধ্যমে মানুষ মানুষের অকল্যাণ করে মানুষ মানুষের ধ্বংস করে এবং নিজের অপকার নিজেরও অকল্যাণ করে নিজেকেও বরবাদ করে দেয় দুনিয়ার সফলতা আর পরকালের সফলতাটাও বন্ধুগণ তাই আসুন না আমরা ভালো করে তা বুঝার চেষ্টা করি সকলকে তৌফিক দিন এবং তিনি বলেছেন যে মশ বিনামিম চলে বেরায় হাটে আর চলাফেরা করে নামি নিয়ে চুগল করি তা নিয়ে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে আজকে আমাদের সমাজে কি তা হচ্ছে না বন্ধুত্বংস হয়ে যায় অথচ এই সমাজে আমাদের প্রত্যেককে একজনের সাথে আরেকজনের সম্পর্কীয় করে তৈরি করেছেন পরস্পর পরস্পর নির্ভরশীল করে তৈরি করেছেন কেউ একা জীবন জীবনযাপন করতে পারে না কারো একা হয়তো টাকা রয়েছে কিন্তু টাকা দিয়েই তো তার জীবনে সবকিছু চলবে না তাকে গায়ের কাপড় পড়তে হবে তাকে খাবার খেতে হবে সে কি নিজে কৃষিকাজ করবে নিজেকে রান্নাবান্না করবে নিজেকে নিজের জামা বানাবে সবকিছুকে নিজেই করবে অবশ্যই না সামাজিক বাস্তবতায় তালা একজনকে আরেকজনের সাথে রিলেটেড করে সম্পর্কীয় করে সমন্বিত করে তৈরি করেছেন তাম সৃষ্টিও ঠিক এমনি ভাবে একটার সাথে আরেকটা সমন্বিত আর সম্পর্কিত কিন্তু বন্ধুগণ আর তাই চুগল কোরিতা রব আলমিন হারাম করেছেনফিকদের অভ্যাস বলেছেন চৌরাতুল বাড়ার সূচনাতে ভাগে ভাগ করে কোরআন আল করিম যাদের হেদায়তের জোটে রব্বুল আলমিন তাদের পরিচয় দিতে গিয়ে মাত্র ছয় থেকে ষাটটি আয়াত আল করিমাতে সুন্দর করে তাদের পরিচয় তুলে ধরেছেন অপরদিকে কাফের যারা অস্বীকারকারী। তাদের পরিচয় তুলে ধরেছেন মাত্র দুই থেকে তিনটি আয়াতিমা কিন্তু সাক্ষাৎ হলে বলে আরে আমরা তো ইমানদার যখন তারা তাদের শয়তানদের সাথে একত্রিত হয় কালু ইন্নামা কম एकजे गल पक्षे दीबी चरित्रता द्वारा मुनाफिकी शुद्ध तर द्वारा मस्करी ठाकटा और विद्रूप कटा निषेध कर কেউ কাউকে ঠাট্টা করবে বিদ্রুপ করবে অবশ্যই না তো চুগল কুড়ির মাধ্যমে ঠাট্টা বিদ্রুপ হয় শুধু তাই না যখন একজন আরেকজনের কথা বলতে গিয়ে একটু বলে শয়তান একটু মধু ঢেলে দেয় ন্যায়ের সাথে অন্যায় লাগে আর একটু মিথ্যা একটু বাড়িয়ে একটু যুগ করে না বললে মজা লাগে আর তাই চুগল কুড়িটা আজকের আমাদের দেশ জাতি আর পরিবার সর্বত্র কিছু মানুষ এমন রয়েছেন আউজ্লাহ আলী যারা সবসময় এমনটাই করে বেড়ায় আবার কেউ রয়েছে এদের কথায় মজা পায় অপেক্ষা করে কবে আসবে কখন আসবে আসলে যেমন দ্বিমুখী চরিত্রে তাকে আসলে আপ্যায়ন করায় চা পান সবকিছু দিয়ে তো যে দিমুখী চরিত্রের লোক সে যেমন একজনের কথা আরেকজনের কাছে লাগায়া কবিরাগুনা ঠিক ওর কথা শোনার জন্যে মজা পাওয়ার জন্যে আকৃষ্ট হওয়ার জন্যে আয়োজন করে করে যারা বসে থাকে তারা অপরাধে লিপ্ত অপরাধকে সহযোগিতা করছে এটা কবিরাগুনা তো বা না করলে অবশ্যই রব্বল আলমিন ক্ষমা করবেন না धित चा पान खाइए मजा करते दीची कर दीचीलाहम्मद्लाम एक अन्या देख लेरत रखते একজন মানুষ অপরাধ করলে শক্তি থাকলে তাকে হাত দিয়ে পরিবর্তন করতে বলেছেন হাত দিয়ে শক্তি দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বলতে বলেছেন আমরা কয়জন আজ চুগুল করিকে মুখ দিয়ে বলি বাই চুগুল করি করো না একজনের কথা আরেকজনের কাছেও না দুর্ভাগ্যজনক সত্য আজ এটা আমাদের পেশা আর নেশায় পরিণত হয়েছে আর তাই তো কবিরা গুনায় আমরা জড়িয়ে পড়েছি তাই অনেক নামাজ রোজা হজ জাকাত কোনো উপকারে আসছে না যেন কাউচিত। প্রত্যেকটি কথা রব্বুল আরামিন্ত হয় সব সব যাচ্ছে। সুতরাং আমি একজনের ব্যাপারে একটা কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো শত্রুতার তৈরি করে দেবো ভুল বুঝাবুঝির তৈরি করে দেবো परस्पर शत्रुता शांतिषित हिसाबावहार हिसाब की सुंदर जो अल्लाह आई नईन दुट्टी चक्षु रब्बुल ভালো আর ভেড়া পশু পাখি তারাও কিন্তু স্বাভাবিক ইন্দ্রিয় দিয়ে নিজের প্রয়োজন আর নিজের কল্যাণ নিজের অপ্রয়োজনীয় নিজের অকল্যাণ বলতে পারে গরুতেও খেতে চায় না নাকের ক্রাণ নিলেই যেটা তার জন্য অপ্রয়োজনীয় অকল্লান করে আর খায় না দেখবেন কিন্তু দুইটি প্রাণী সুতরাং দুইজনের কাছে দুইজন কেমনে হবো আমি তো একজন এক এক রূপে এক একজনের কাছে আবির্ভূত হওয়া মারাত্মক অপরাধ আজ আমাদের মাঝে তা ছড়িয়ে পড়ছে বন্ধুগণ বলে আমাদেরকে এর থেকে হেফাজত করুন আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো। নিজেরা আলোচনা করব, বিরত থাকার নিয়তে নিজেরা মুক্ত থাকার আকাঙ্ক্ষায় আর প্রত্যয়ে তবে এটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন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 যাছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন ইসলামে আদেশ প্রতি আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে বাংলায় সানরাইজেন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 मानवता राजो अंधकार आलोकित अनेक जीवन के आलोकित करलो मानवतार उपकार देखिर अनुष्ठान अल कौरण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 সালামু আলাইকুম আহমতুল বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম এক ব্যক্তির হৃদয়ে দুইটি চরিত্র দেননি দুইটি সত্তা দেননি যে দুইজনের কাছে হবে বরং সব জায়গায় নিজের কথা আচরণ অভ্যাস সব কিছু দিয়ে একরকমই থাকা উচিত এক জনের কাছে এক এক ধরনের কথা এই যে চুগল কুড়ি এটা সত্তার বিরুদ্ধে নিজেই নিজের অস্তিত্বের বিরুদ্ধে অপবাদ নিজে নিজেকে ধ্বংস করার পরিণাম এই একজনের কাছে এক ধরনের আরেকজনের কাছে আরেক ধরনের এক দলের কাছে আমি তাদের আরেক দলের কাছে আমিও তাদের আমি কাদের। এই যে যেখানে গেলাম ওই ধরনের হয়ে গেলাম যে পাত্রে গেলাম ওই রং ধারণ করলাম নাউজ বিদা আলী যে পাত্রে গেলাম যে অবস্থানে গেলাম যার কাছে গেলাম তার প্রয়োজনীয় তার পছন্দনীয় কথাবার্তা বললাম আরেকজনের কথা লাগালাম এই যে চুগল করি একটি হচ্ছে অপবাদিবত এবং ভুতান অপবাদ এবং পরনিন্দা যুগল করির অংশ এবং এই দুইটিকে রব্বুল আলামিন এত কঠিন ভাষায় নিষেধ করেছেন একটি উদাহরণ দিয়েছেন রব্বুল আলমিন সত্যি যা করেছে সত্যি করেছে এমন কথা তার অগুচরে অন্যের কাছে বলা যেটা ব্যক্তির কাছে অপছন্দনীয় ব্যক্তির দোষ সত্যিই তার দোষ রয়েছে এমন দোষ তার অগুচরে অন্যের কাছে বলা এর নাম হলো কিবত আর যদি দোষ নাই করে নাই অপরাধ ব্যক্তি করেনি এমনি তার নামে অন্যায়ভাবে বলা তার নাম অপবাদ মহতান অপবাদ তো অবশ্যই হারাম তার মানে যা করেনি তা তো বলাই যাবে না কিন্তু চুগলকুর তাই করে করেছে অপরাধ অপছন্দনীয় কোনো বিষয় ব্যক্তির মধ্যে রয়েছে এটাও তার অনুপস্থিতিতে কাউকে বলা যাবে না এর নাম গিবদ ইসলামী শরীয়ত আমাদেরকে শেখায় যদি কারো দুশ ত্রুটি বলতে হয় সামনে বলতে হবে আর পিছনে প্রশংসা করতে হবে আজকে আমরা উল্টে গিয়েছি সামনে প্রশংসা করি আর পিছনে সমানে গিপদ আর অপবাদ করি আর তাই আমাদের এই করুণ অবস্থা আর তাই জয় জয়কার করে বিভিন্ন ভাবে সুবিধা আদায় করে নিচ্ছে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বন্ধুগণ আলা আমাদের সাবধান করুন কঠিন যে উদাহরণ দিয়েছেন অব্রানী বলেছেন গিবত করবা মৃত ভাইয়ের গুস্ত আরেকজনে খাবে এটা কি পছন্দ করবে এ আয়া তানি মতে তিনটি বিষয় রব্বুল আলমিন বলেছেন এক নাম্বার ভাই সে মরে গিয়েছে দুই নম্বর মৃত ব্যক্তি তার গুষ্ঠ খাওয়া হচ্ছে আর তিন নম্বর আমি তা ভালো আমি পছন্দ করছি আমি খুশি যে আমার ভাইয়ের গুষ্ঠ খাওয়া হচ্ছে এই ত্রিবিধ অপরাধের কথা এক জায়গায় উদাহরণের আলমিন বললেন আর তিনটি একসাথে হয় একটি কাজের মাধ্যমে তার নাম চুগুল করি তার নাম অপবাদ আর গিবত গিবতের মাধ্যমে সুস্পষ্টত ব্যক্তির কৃত অপরাধটা দুশ্রুটিটা পিছনে চর্চার মাধ্যমে ব্যক্তিকে মেরে ফেলা হয় একজন জীবন্ত মানুষকে হত্যা করার মতো সাক্ষাৎ অপরাধ এটা কারণ মানুষ পৃথিবীতে বেঁচে থাকে তার ভালো কাজের মাধ্যমে তার গুণাবলীর মাধ্যমে তার আচার আর ব্যবহারের সৌহার্দ্যতার মাধ্যমে যে ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার নাই ভালো আচরণ নাই অভ্যাস নাই সে বেঁচে থাকতে পারে না পৃথিবীতে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার থাকে না যদিও দেহের প্রাণ আর প্রাণ আর দেহ নিয়ে এমনি বেঁচে থাকে কিন্তু যে ব্যক্তিটার বদনাম সর্বত্র ছড়িয়ে যায় পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে যায় কারণ এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অন্যতম শ্রেষ্ঠ একটি অবলম্বন হলো নিজের ভালো কাজ ব্যক্তির ভালো কাজের স্বীকৃতি এর মধ্যে প্রাণ উদ্ভেলিত হয় আনন্দিত হয় উচ্ছ্বাসিত হয় নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ হয় ব্যক্তি আর যে তার কেবল বদনাম বদনাম বদনাম বদনাম পরিকল্পিত পরিকল্পিতভাবে বলার মাধ্যমে ব্যক্তিটাকে মেরে ফেলা হয় ক্লোজ করে দেয়া হয় সংকীর্ণ করে দেয়া হয় এবং যেখানে ব্যক্তির কেবল বদনাম চর্চা হয় তার জীবন যেখানে সংকীর্ণ হয়ে যায় সেখানে আর সে থাকতে পারে না অন্তত একটি উদাহরণ অপবাদ ও নবীগীতে আলী ওসাল্লাম এটা চুগল করি করেছে মক্কার কাপের মুশ্রিকরা পরিকল্পিত ভাবে রসুল তার দাওয়াত থেকে বিমুখ করার জন্য বিভিন্নভাবে তারা কাজ করেছে দাওয়াতের কার্যক্রম মাক্ষাতুল মুমায় সংকীর্ণ হয়ে গিয়েছে তাই তো রবীন্দন হিজরতের আদেশ করেছিলেন হিজরত করতেও আদেশ করেছেন কারণ তার বিরুদ্ধে গিবত অপবাদ কুৎসা চুগল করে দাওয়াতকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে তাই মাদ মোনাওয়ার দাওয়াতের ব্যবস্থা করে দিলেন আর ইতিহাসে এত বড় নাগরিক সম্বর্ধনা আর কোন ব্যক্তি পান নাই মোহাম্মদ রসুল্লাহাম যেমনি ভাবে মাদিনাতুল মোনাওয়ারায় ঢুকতে গিয়ে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মদিনার তৎকালীন ইয়াসরিবের ছোট বড় নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই মিলে সুন্দর করে গেছে মাঝে উদিত হয় সুতরাং বন্ধু মানুষ বেঁচে থাকে প্রশংসায় কাজের সুযোগ সৃষ্টি হয় প্রশংসার মধ্যে কাজের স্বীকৃতির মধ্যে যদি কেবল দুষ দোষ আর দুষ কেবল পরনিন্দা কেবল গিবত বেঁচে থাকতে পারে না মানুষ মরে যায় যে আলমিন তাই হারাম করেছেন তাই গিবতের মাধ্যমে ব্যক্তির কুৎসা ব্যক্তির কৃত অপরাধ বেশি চর্চার মাধ্যমে তাকে ক্লোজ করে দেওয়া হয় এই জন্য কবি রাখু না মানুষ পারে না এমন কোনো কাজেই নেই উৎসাহ দিতে হবে তাকে উদ্ভুদ্ধ করতে হবে স্বীকৃতি দিতে হবে ভা না বলেছেন গিবতের মাধ্যমে মানুষকে হত্যা করা হয় তারপরে গিবত মানেই কেবল হত্যা করেই খান্ত নয় বরং ব্যক্তিটি মরে গিয়েছে আর তার দেহের কুষ্ট হেফাজত করু আর যে গিবোধ করছে যার সামনে করা হচ্ছে যার মাধ্যমে হচ্ছে যারা পরিবেশের সাথে জড়িত তারা প্রত্যেকেই জন্য পছন্দ করছে সুতরাং ডুল আলমিনের দেয়া এই কঠিন উদাহরণ আমরা কি বিবেচনায় আনতে পারি না আমরা প্রত্যেকের পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা নিশ্চিত করতে চাই দেখবেন পারিবারিক পর্যায়ে একটি বাচ্চা লেখাপড়া হয়তো ভালো করতে পারছে না কিন্তু বাবা মা পরিবারের সবাই যদি উদ্ভুত হ্যাঁ তুমি ভালো করবে আরও ভালো করবে আরও ভালো করবে এই ভালো করলে এই পুরস্কার এই ভালো করলে এই পুরস্কার যদি এইভাবে উদ্বুদ্ধ করে দেখবেন একবার চেষ্টা করতে করতে তার ব্রেন উন্মুক্ত হয়ে যাবে আর যদি না হবে না তোমার দ্বারা না তাহলে দেখবেন সে ঘুমুট হয়ে বিমর্ষ হয়ে এককেবারে মন খারাপ করে সব বন্ধ করে দিচ্ছে আর যদি তাকে বলা হয় না তুমি এই করেছো আরো পারবে আরো পারবে আরো পারবে উদ্ভুদ্ধ হবে চেষ্টা করতে থাকবে এক পর্যায়ে তার ব্রেন খুলে সামনে আরো ভালো কাজে উদ্বুদ্ধ হবে ঠিক এই ধরনের ইসলাম প্রত্যেকটি বিষয়ের স্বীকৃতি করতে বলেছে যাতে জীবনবোধ ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকার অস্তিত্বের সহায়ক সত্তা খুঁজে পায় ব্যক্তি পিছনে গিবত করে নয় অপবাদ করে নয় যুগল করি নয় অপবাদ থেকে আচরণ থেকে সাবধান সংশোধনের জন্য বলবো আরেকজন করেনি এমন কোন কথা তার পিছনে বলবো না আমরা এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে পারিবারিক পর্যায়ে চর্চা করতে শিখি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمه الله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 এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোকাবাজি আছে মুক্ত বাণিজ্য নীতি আল্লাহ এবং তার রাসুল সুদকে হারাম ঘোষণা बैध उपाएन विभिन्न विधि विधान देख लमी अर्थनि सोमवार बुधवार और शनिवार रत दसटाय बांगलेशे और रे नटाय भारत बीस टी बांगलाय